তারপরে সেখান থেকে তিনি শরীফ আল আকলাম হাতমা শরীফ আল আকলাম কলমের খস শব্দ শুনতে পেয়েছেন এই পর্যন্তই মেয়েরা শেষ সেই সীমানা পাঠ আছে আরেকটা পাঠ হইলো সিদ্ধা থেকে নাকি আল্লাহের আরশো পর্যন্ত গেছেন এবং সেখানে প্রথমে সিদ্ধা থেকে উপরে যাইতেছিলেন এটার উপরে আর উপরে উঠা যাবে না উপরে খালি আমার হাবি বুটবে আর কে উঠা যাবে না একশো দাহা মিথ্যা কথা জিব্রাইন উত্তাইছে পরিচয় দিচ্ছেন আল্লাহ তারা আল্লাহ যা নির্দেশ দেয় না ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন তারা জিব্রিল আলাহিসাম নিয়ে আসছেন কিন্তু কোনোদিন খুলে দেখে নাই ভিতরে কি এনসেন আল্লাহ যদি গোপনীয় সেই জিব্রাহিলের সাথে উত্তর চাইছে উপরের দিকে আচ্ছা এরপরে আসেন উঠার জন্য নাকি রাফ রাফ একটা বাহন নিয়ে আসতেন এই কিতাবের মধ্যে স্পষ্ট বলছেন যে এই ব্যাপারে হাসান, কোন হাদিস আল্লাহর জমিনে আসেনাই যে নবী সালাম সে আর উঠছেন কোন আয়াত আসা নাই নবী সরামের দিকে যাওয়ার পরে আর সে আজিমে গেছে যাই নবীল ফেলতেছে কারণ ও নবী সরামের মনে ফুটতে আহারে মুসাই যখন তুর পাহারে উঠতেছিল তখন জুতা লই উঠতেছিল আর আল্লাহ কি সুন্দর করে মিলাইছে দেখেন আল্লাহিত আয়া তা আল্লাহ রসে মনে করছে আমি আর সে আমি উঠতেছি আমি যদি জুতা লই উঠি কত বড় হয়ে যাব। এই জুতা খুলি রেখছে ওখানে জুতা খোলার জায়গা পাইছে কই জুতা লৈ গেছে নাকি এরকম কোনো বর্ণনাও তো আসে নাই না কারণ আপনার জুতার ধুলার জন্য আমার আরশে আপেক্ষা করতেছে না জুতার ধুলার জন্য নাকি আল্লাহর আর্শা অপেক্ষা করতেছে এবং আমাদের দেশের আশেখেরা চুল নামদারি ভাইয়েরা গান গায়িত্র মানে তোমার জুতার দাম আর চাইতেও বেশি না এবং অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা বুজুর্গ নামধারী যারা আল্লাহর ওলি নামদারি এরা বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লাহ ইসলামের কবর মদিনার এটা আল্লাহর আশেপাশে পবিত্র এই বিশ্বাসীরা আমাদের দেশে আল্লাহর অথচ কিন্তু আমাদের জ্ঞান না থাকার কারণে থাকার কারণে আমরা তহবুত কেউ আল্লাহরি মনে করি মুশ্রিক কেউ আল্লাহর মনে করি এরকম বিশ্বাস করে অনেকে এজন্য অনেকে প্রথম হজে গেলে মক্কা যায় না মদিনে যায় কোথায় এক হাজার কোথায় এক লক্ষ আগে মদিনা যায় বাংলাদেশের অনেকগুলো দেখবেন মানে মদিনা যাওয়া অসুবিধা না বা নিষিদ্ধ না হজি যাচ্ছেন আগে মোদিনা ঘুরে গেলেন অসুবিধা নেই কিন্তু অনেকে এই আকাই দা করি যায় যে আগে মক্কা আসা যাবে না আবার অনেক ভাইয়েরা বিশ্বাস করে কয় তুমি হজে ৪৫ দিন সিল্লা লাগাইবে আগে বাংলাদেশে সিল্লা লাগাই যেতে হইব আগে এরকম বিশ্বাসও বাংলাদেশে করে অনেকে আছে হজে যাওয়া যাবে না তারপরে নিয়ে আর্শে উঠতেছেন আল্লাহ বলছে জুতা খুলে রাখো তারপরে বলছে যে আমার আর্সে তোমার জুতার দুলির জন্য অপেক্ষা এগুলা ডাহা মিথ্যা কথা এবং নবী সাল্লা ব্যাপারে অতিরঞ্জন সীমা এইরকম মিথ্যা কথা হয় দেখবেন আজকে অসংখ্য মসজিদে বাংলাদেশের তিন লক্ষের উপরের মসজিদে মিম্বারে দাঁড়ে দাঁড়ে যে কত মিথ্যা কথার বয়ান হবে এই মেহরাজের ব্যাপারে এই মিথ্যা যদি জনগণ জানতো তাহলে আমাদেরকে মারি মসজিদে কবর দিবে সাধারণ জনগণ যদি বুঝতো কিন্তু সাধারণ জনগণের বড় সফলতা যে আগে সাপেরে আপনি মুরদ বানাইতে হইলে সাপকে যদি আপনার আয়ত্তে আনতে আগে বিষ দাঁত বাঙ্গি দিতে হয় আর জনগণকে যদি আপনার আয়ত্তে আনতে হয় আগে আকেল দাব বাঙিয়ে দিতে হয় তা আমাদের সফলতাটা হলো আমরা আপনাদের দিতে এই জন্য হুজুরে কয় যা কয় শোভান আল্লাহ হুজুরে কথা শোনেন এখন রাত কিন্তু একটা পনেরো মিনিট এখন রাত একটা পনেরো মিনিট শ্রোতারা শনি কয় শোভান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহবাদ দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহ রলি সূর্য আছে তাও আমাদের হুজুরে কয় একটা পনেরো মিনিট আমরা দেখতেছি সূর্য আছে হুজুরে পরে সোয়া একটা কত বড় ব্যাপার হুজুরে ফতবাদি দিছে তার আগে কিন্তু খাতায় হুজুর গান গ্রেফতার খাতা আমার যদিও তো আপনি যদি বসে থাকেন এই আগে কিন্তু আটকাল তারি দিচ্ছে এই জন্য কথা কয় আর সবাই কোভানি পালায় ওই দিন শুনি একজন সম্মানিত বক্তা আবু সামার কাহিনী বর্ণনা করতেছে কি সুন্দর করে আবু করে না হয় কবর দিছে কবরের ভর্তি যাই ওমর মারতেছে আর সবাই কান দেয়া চোখের পানি পালা বক্তাও যেমন কেমন ব্যাকল মানে আকালটা ভাঙ্গে দিছে কত বড় ডানিকটা কথা অমর রাধীল সাহেমে এত বড় মিথ্যা কথা অমর পাগল বানাইছে এটা পাগলের কাণ্ড না এটা একজন স্বাভাবিক এত ঝঘন্য যে মরে গেছে মানুষ তার উপরে কবরের উপর দিচ্া মারে এগুলো সব দেখা মিথ্যা কথা এই মিথ্যা কথার বয়ান চলে আর যে যত বেশি মিথ্যা কথা বয়ান করতে পারে সে তত বড় বক্তা তার হাদিয়া বেশি ডিমান্ড বেশি তার লক্ষ টাকা হাদিয়া হয় যত মিথ্যা কাহিনী সুন্দর করে রং লাগায় রূপ লাগায় বর্ণনা করতে পারে বাংলাদেশে কারণ হলো আমাদের শ্রোতারা হইল ওই আকালদাত এজন্য আমার সম্মানিত ভাইরা এই যে তৃতীয় যে অংশটা ম্যারাজের ব্যাপারে এটা সম্পূর্ণ ডা মিথ্যা কথা নবী সরামের মেয়ারাজ মমতা হা পর্যন্ত এর পরের কোনো বর্ণনা আর পুরাণ এবং সন্ন্যায় আসে নাই মেহরাজ রাত্রিতে আল্লাপায়ণীয় এই দিনে সোহাবের নিয়তে রোজা রাখে কেউ যদি রাত্রে নিয়তে নিয়ত করে এটা বেদাত কারণ নবী সালাম থেকে সাহাবাইকার থেকে এই ব্যাপারে কোনো রেবায়ত নাই এই রাত্রে কোনো আবাদত বন্দী করার অথবা এই দিনের রোজা রাখার বিশেষ কোনো অন্য এই দিনকে কেন্দ্র করে মিথ্যা কথা এক নম্বর মিথ্যা কথা সুন্দর করে বয়ান করে যখন আল্লাহর আটশে গেছে নবী সালাম আগে দেখো আমার নবীরে আল্লাহ সালাম দিছে কেমনে সালাম দিছে আচ্ছা এবার নবিসাম প্রথমে যখন এই সালামটা আসছে আল্লাহর পক্ষ থেকে নবী সালাম ক দেখো আল্লাহ তো বুঝে আল্লাহ আমার অন্যতরে বাদ দিছে অনেক বুজর্গের বইতে লেখা আছে যে আল্লাহ এই বয়ান বাংলাদেশের জোরে সোরে চলে দেখো আল্লাহ নবী মেহরাজে যাই বলে না আহারে দরদি নবী রহমতুল্লিল আল্লাহন দেখো উম্মতের ভুলে নাই ওখানে যায় কয়েক আল্লাহ সালামটা দিল দেখো খালি আমি নবীনে দিছে আমার উম্মতের নাই তখন নবী আল্লাহরে মনে করাই আল্লাহ উম্মে ঢুকাই বেরস্তারা সুপ মারি শুনি রুছে বেরস্তালে শুনি ঢুকালকে তো যাইতেই দেয় নাই আমাদের নামাজের আত্মা তো এটা হলো একেবারে ডাহা মিথ্যা কথা এটার সাথে এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু মেরাজের রাত্রিতে এই জাতীয় সালামের আদান প্রদান ফেরাস এটা বলছে নবী হালসালাম এটা বলছে আল্লাহ এটা বলছে এগুলো সম্পূর্ণ বানোয়া মিথ্যা কাহিনী অথচ এই ওয়াজ কিন্তু খুব জোর সোরে চলে আর সাধারণ মানুষ শুনে কয় দেখো আর এত রসকস দিয়ে এত সুন্দর করে বলে এটা হলো মেয়রাজের ব্যাপারে একটা মিথ্যা কথা তারপরে মেয়রাজের ব্যাপারে আরো কতগুলো মানওয়াট গল্পের মধ্যে থেকে একটা হলো যে ম্যারাজের ঘটনা অস্বীকার করার কারণে এক পুরুষ মহিলা হয়ে হইলের মধ্যে আছে আছে মধ্যে ঘটনা অস্বীকার করছে অস্বীকার করে নদীতে গোসল করতে গেছে গোসল করে উঠি দেখে সে পুরুষ লোকটা মহিলা হইলছে সম্পূর্ণ দাহা মিথ্যা কথা মেরাজের ঘটনা অস্বীকার করার কারণে তো ইমানে চলে যাবে পুরুষ আর মহিলা হইলাভটা কি পুরুষ মহিলা হওয়ার সাথে মেরাজের ঘটনার কোন সম্পর্ক বিছানা এখনো গরম আসি থেকে বিছানাও গরম অজুর পানি গড়াইতেছে সম্পূর্ণ মিথ্যা কথা তবে মেরাজ অল্প সময়ের মধ্যে হয়েছে আল্লাহ লাইলান রাত্রির একটা অংশ তবে সেটা কতক্ষণ কিরকম সময় এটা আল্লাহ ব্যাখ্যা দেন না তারপরে মেয়াজ রাত্রিতে আল্লাহকে দেখছেন কিনা জিজ্ঞাসা করছেন আল্লাহকে দেখছেন আপনি নবী সাল্লাহ সালাম বলছেন কেমন দেখম আন্ন আল্লাহ নূর আল্লাহ কেমনে দেখা যায় মানে আল্লাহর নূর দেখা যাইতে পারে কিন্তু আল্লাহকে দেখা যায় না এটাকে আবার কেউ কেউ বলছেন যে আন্নি রুরাহ মানে আন্নাকে বক্তব্যটা হল আন্না কেমন করে দেখা যেতে পারে মানে আল্লাহকে দেখা যায় না আর এটাকে বিকৃত করে বানাছে আন্নি রু নুরাহ আমি আল্লাহ নূর দেখছি অর্থাৎ নবী সাল ইসলাম আল্লাহ রবুল্লা আলমিনকে দেখেন নাই জাননাতে যাই দেখতে হবে এর আগে দেখা যাবে না এজন্য আল্লাহকে দেখেছেন এইটা কোনো কোন আসছে কিন্তু সেই বর্ণনার ব্যাখ্যা এখানে দিয়েছেন যে নবী সাল্লাই মেরাজ শুধু একবার হয়নি বছর সেই বছর মেয়ার আবার ইমাম কুরতুবি বলছেন নবুয়ের পঞ্চম বছরে নবী সালামের হয়েছে কেউ বলছেন সপ্তম বছরে কেউ বলছেন অষ্টম বছরে কেউ বলছেন হিজরত বছরে এ যে এতগুলো বর্ণনা কেন আসছে কারণে স্বপ্ন যুগে জান্নাতের অনেক জিনিস দেখছেন অনেক কিছু দেখছেন সাহবাইকারকে সকালবেলা বলছেন আজকে রাত্রে আমার রব আমাকে এটা দেখাইছেন এটা দেখাইছেন এইগুলো কিন্তু নবী সালামের মেয়ারাজ রাত্রি বেলা দেখছেন ওই দেখার ভিতরে আল্লাহর আলমিন সম্মানিত বাই ও বোনেরা আমরা মেহরাজের ব্যাপারে মোটামুটি সংক্ষিপ্তভাবে ভাবে এতটুকু জানলাম তো আমাদের মূল বিষয় হলো ব্যাপারে যে আয়াতে কারিমা আসছে নবী যে সহিদ হাদিসগুলো আসছে এগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সরল অর্থের কোন প্রকার কর্তব্য এর থেকে বাড়াই ব্যাখ্যা বিশ্লেষণা আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে মেহরাজের এই আকেইদাকে সঠিকভাবে বিশ্বাস করার তৌফিক দান করুন ফিরলি ফির